الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن بطس ربك لشديد إنه هو يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود؟ فرعون وثمود وللذين كفروا في <تصفيق> تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ فرعون وراء وراء الله تحديد من جوكسه وراء الله تعالى وراء الله تعالى الله تعالى إن ربك لشدي নিশ্চয় তোমার রবের পাকড়াও কঠোর করেন আবার তিনি ফিরে আনবেন পুনরায় সৃষ্টি করবেন পুনরায় বের করবেন ওহুল অফুরদুত আর তিনি হলেন আল গাফুর ক্ষমাশীল গুনে খাতা নির্বাপনকারী গুণাখাতা মানুষের আল্লাহ তিনি যিনি হচ্ছেন আরসের অধিপতি আরস ওয়ালা আল মজিদ সম্মানিত তিনি হলেন একমাত্র আল্লাহ তারপরে বলছেন তোমার কাছে সৈন্যবাহিনী গুলির সংবাদ কে এসেছে ওরা মিথ্যা প্রতিপন্ন করছে আল্লাহ তাদেরকে চতুর্দিকে বেস করে আছেন কিছু আছে নাকি এই ইজ্জতালা কোরআন মাহফুদে আছে সংরক্ষিত সংরক্ষিত আলোচনাকে পাকড়াও করে যে তার নাফরবান যে পাকরাও হওয়ার উপযোগী সবাইকে পাকড়াও করে যে আল্লা সাথে ভালো আচরণ করে আল্লাহর আকামাত মেনে চলে তাকে আল্লাহ ধরবে না আল্লাহ লাফর মান্লা আল্লাহ আলমিক অনেক সময় দেখা যায় বালিমদেরকে অপকাশ দেন ঢিল দেন আল্লাপ দেন একদম শুরুতে পারতো না আমি বলতে পারতো না আল্লাহ শুরুতেই তাকে ধরেননি আল্লাহ অপকাশ দিয়েছেন কিন্তু যখন ধরেন আর ছাড়বেন এই আল্লাহ হসুমসাল ইসলামের হাদিস হয়েছে তোমার আর তাকে ছাড়েন না কত লালিমকে আল্লাহ করবেন আর তুমি নতুন আরেকটা লালিম হয়ে গেছো তোমাকে ধরবে না যে কোনো লালিম ছোট বড় ক্ষমতা হচ্ছে কারণে আর রবুল্লা আলমিনের ক্ষমতা হচ্ছে অসীমিত সুলানি তিনি শুরু করলেন অর্থাৎ শুরুতে তোমাকে সৃষ্টি করেছেন তাহলে তোমার স্রষ্টাকে আল্লাহ সমস্ত সৃষ্টির স্রষ্টা আল্লাহ এই সব যা আছে সবই সৃষ্টি আমরা যা দেখতে পাচ্ছি সব সৃষ্টি কিনা এবং রবাহ আলমের অনেক সৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না তাহলে আল্লাহ আল্লাহ সৃষ্টি এক একটা কত বড় এই জমির তুলনায় কোন গ্রহ কত হাজার হাজার গুণ বড় যেগুলো দেখতে পাচ্ছে বলছে জমির তুলনায় সূর্য এত গুণ বড় সুভান বলে কিনা এক একটা গ্রহ এত গুণ হাজার হাজার গুণ বড় এইসব হচ্ছে সৃষ্টি সুভান কত বড় বড় সৃষ্টি উপরে কত গ্রহ রয়েছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি না সৃষ্টি করেছেন আবার তোমাকে মারবেন আবার পুনরায় তোমাকে আবার মাটি থেকে বের করবেন মিনহা অফি হা মিখুন তাহলে আপনার বড়াই আপনার বড়াই চলে হ্যাঁ যা তিনি হলেন একমাত্র এরপরে আসেন এই যেফর থেকে মানে হল্সরা দেখে রাখা দেখে রাখা আল্লাহ মাফ তো করেন আর আমাদের আল্লাহ ঢেকে রাখেন যদি আল্লাহ যেকোনো লোক করে সব জিনিস প্রকাশ করতেন তাহলে অবস্থা কি হতো হ্যাঁ ঘর থেকে বেরো হতে পারতেন যেতে পারবেন না আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন তো আল্লাহ হচ্ছেন ক্ষমাসীন শুধু ক্ষমাই করবেন না বরং আমাদের খাতা কিছু আসবে না। আল্লাহ জাতের কথা আসছে আর তুমি ঘুমাচ্ছো তাইলে ইমানই দুর্বলতা এখন রয়ে গেছে তাই ইমান সবর করা উচিত তিনি হলেন ক্ষমাশীল গুনে খাতা আচ্ছা এবারে যখন দুনিয়াতে তোমার ঢেহে রাখলেন তাহলে আপাতা অবশ্যই ঢেহ রাখবেন এই জন্য সেই হাজি আল্লাহ রসুন আশ্রম করেছেন ان الله يخلو بعبده المؤمن يوم القيامه ويقرره بذنوبه حتى يقر بها ويعترف فيقول الله عز وجل قد سترتها عليك في الدنيا وانا اغفرها لك اليوم الله عبدك اجدجاء نرجو نيه الله الله مستر সৃষ্টির থেকে তাকে সব শিকার আসবে বলছে আমি করেছি তোমার আল্লাহ প্রবুল্লা আলমীর বলতেন আমি তোমার এইসব গুনা খাতা পৃথিবীতে ঢেকে রেখেছিলাম ভেঙে রেখেছিলাম আর আজকে আমি তোমার ইসবা মাফ করে দিলাম দেখছেন তিনি হচ্ছেন কি যে তোমাকে মাফ করবেন মাফ করবার কারণটা কি যেহেতু আল্লাহ স্নেহময় আল্লাহ ভালোবাসেন আর আল্লাহ কেও তার সৃষ্টি ঠিক না আল্লাহ বলেছেন যারা আল্লাহর ইমান রাখে ওরা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে আপনার আওয়াজের সুন্দরের কাছে সবচেয়ে বেশি প্রিয় কে হওয়া উচিত আল্লাহ আল্লাহ কমাশি আল্লাহ স্নেহময় وهو الغفور الودود দেখেন আল্লাহ কিভাবে দয়া করেন আর স্নেহ করেন আল্লাহ বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে সম্বোধন করে বলছেন বল তুমি বলো ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ যদি এবারে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে আর তোমাদের খাতা খুচরি মাফ করে দিবেন বলেন কিন্তু الله لكما أفكار من كي بولتشن جديد تبين نبير ونشرون قرار صلى الله عليه وسلم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم دنوبكم والله غفور رحي الغفور الله مانوشي خطاكو تجري ديخ رأي أرم أفكار أر الودود الله أدر قرأ মহব্বত রাখেন তার নেগাদের সাথে এবারে বললেন যদি তোমরা আল্লাহ কে ভালোবাসো তাহলে কি করো আমার নবী মোহাম্মদ সালামের ইতেবা করো যদি নবী করিম সাল্লাহামের ইতেবাহ করো তাহলে আল্লাহ বলছেন আল্লাহর কথা ইকুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে আর তোমাদের খাতা খুচরি আল্লাহর ভালোবাসা পাব। আল্লাহর মোহাবত পাব। এবার আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসে তাহলে তো সে আমাদের খাতা খুচরি মাফ করবে আর আমাদেরকে কোথায় দেবে বলেন ইনসা আল্লাহ যে কোনো করলে আল্লাহাক ভালোবাসেন যেমন আল্লাহবুল সোহাবির মোহসিনী আল্লাহর ধরকে ভালোবাসেন এ ধর যা ধৈর্য করে এদেরকে আল্লাহ ভালোবাসেন বলতে কি বুঝেন আপনি ধৈর্য হচ্ছে তিন প্রকার ধৈর্য তিন প্রকার এক আল্লাহর নির্দেশ পালন করার জন্য সবর করা বুঝলেন আল্লাহ নির্দেশকরণ করার জন্য সবলের সময় অনেক কষ্ট হয় ঠিক না আর শানের বিরুদ্ধে জেহাদ করে ফজর আগে জেগে যায় আর আল্লাহকে ডাকে সুভ এটা হচ্ছে এক প্রকার আল্লাহ আল্লাহদেরকে ভালোবাসেন আপনি আল্লাহর নির্দেশ পালন করবেন ধৈর্য ধারণ করবেন তো আল্লাহ আপনাকে কি করবে ভালোবাসবে আমরা সবাই আল্লাহ ভালোবাসতে চাইতো আল্লাহ নির্দেশ পালন করব দুই নম্বর আল্লাহ যেসব কাজ নিষিদ্ধ করেছেন ওগুলোর থেকে বাঁচার জন্য সবর করা হয় না কেমন আমি তো ধৈর্য ধরলাম ভাই ওই আমাদের দেশে আছে আমরা সবর করলাম করে দেখা যায় খবর করে কিনা তাই সবর বলে সবার সবার ধৈর্য ধারণ করতে হবে রিপুকে দমন করে রাখতে হবে অবৃত্তির তারাকে দমন রাখতে হবে যদি এরকম করেন তাহলে আপনি করলেন সবার আর আপনি ধৈর্যশীল ধৈর্য ধারণ ক্যারি আর সাবিন আচ্ছা এগুলো দুই প্রকার আরেক প্রকার আল্লাহর পক্ষ থেকে বিপদে সেগেছে হঠাৎ করে কল্পনাই করতে পারেনি আপনি কিন্তু হঠাৎ করে কুত্তি কিন্তু বিপদ চলে আসন এরকম হয় কিনা আপনি যারা শীল আল্লাহ তাদেরকে ভালোবাসেন আপনি এবারে আপনি কি ধৈর্যশীলের অন্তর্ভুক্ত এটা তো বলতে পারেন ধৈর্য করলাম কিন্তু কিরকম ধৈর্য করলেন এটা একটা উদাহরণ দিলাম আল্লাহ যে ভালোবাসেন আচ্ছা আল্লাহ ভালোবাসেন এই গুণটা গুণ এটা বাস্তব বাস্তব। অনেকে বলে এটা এই জন্য বললাম কারণ কেউ কেউ বলে না আল্লাহর ভালোবাসা বলতে আসল ভালোবাসা নয় আল্লাহ তার বদলা দেন বলেন তো প্রহাদ আল্লাহ বদলা দেন বদলা দেয়া শুধু আল্লাহ আল্লাহ অন্যত্র বলেছেন বদলা আল্লাহ বলেন ঠিক না ভালোবাসি তুমি নেই শুনতো বিকল্প অর্থ গ্রহণ করা যারা করে তাদেরকে আল্লাহ ভালো পায় যারা মো তাদেরকে আল্লাহ ভালো পায় যারা আল্লাহর বিধি বিধান পালন করে তাদেরকে আল্লাহ ভালো পায় যারা খারাপ থেকে অস্থির কাজ থেকে আল্লাহর আপমানি থেকে দূরে থাকে আল্লাহ তাদেরকে ভালো পায় আলহামদুলিল্লাহ যারা বিপদ করে আল্লাহ না এরা কিন্তু কিছু বলে আমি উদাহরণ দিই আল্লাহ সবকিছু জানেন আচ্ছা আল্লাহ জানে মানুষও জানে জানে কিনা কিন্তু রব আন ভালোবাসেন আমরাও ভালোবাসি কিন্তু ভালোবাসা দুইটা সমান না আল্লাহর ভালোবাসা আল্লাহর ভালোবাসা সমান আল্লা দেখেন তার গুণ মোতাবেক আল্লাহ আল্লাহ আল্লাহ আপনি বলবেন আল্লাহ ভালোবাসেন আপনি ঠিক আছে মাশাল আল্লাহ সবাই বুঝতে বুঝতে পারছেন কোন আল্লাহ যে ভালোবাসে এবারে আসেন বাংলা ভালোবাসে জেহাদের জন্য তাদের একজন আমির নিযুক্ত করলেন আমির সফরে আর এটি হচ্ছে নিয়ম সফরে যদি তিনজন থাকে একজন আমির হবে বুঝতে হচ্ছে। দুই আলোহী শোহী একটা এবার তিনজন একসাথে যায় একজন হবে আমি বুঝলেন তো যারা যাই হোক একজন নির্দেশ বুঝতে পারছেন বিক্রিম নির্দেশ দিয়েছেন আর মোহাম্মদ যা বলেন তা সব আল্লাহর পক্ষ থেকে বলেন বুঝতে আপনি গেলেন হ্যাঁ না তোমার কথা সব জায়গায় সে যদি সরাসরি আল্লাহ নির্দেশ দিয়ে তাহলে নির্দেশ দিবে ভালো কাজের আল্লাহ না একটা বৈধ কাজ আর বলছে করেন তো করবেন বুঝতে কাজ করার নির্দেশ আপনি না যাইস যদি জানেন স্পষ্ট না যাইস তো মানবেন না আর আমির যিনি তিনি ভয় করবেন আল্লাহকে আবার হজর কাবিলার আমি অঙ্কতা নাকি উমরার কাবিলার আমি কারো ইজত বেশি যে কেউ যায় আলহামদুলিল্লাহ আর আপনি তার অধীনস্থ হয়ে যাচ্ছেন বা হয়ে যাচ্ছেন আপনি তার আবিগত্য করবেন তো আল্লাহ রসুন একদম আমির যিনি সরাত পড়ান ইমামতি করেন এখন আমির কি করেন অতি রাখাতে কোনো আল্লাহ বলছেন ولمّا صلى الله عليه বলছেন আমির নিযুক্ত করলেন এক সৈন্য তো আমির যখন শ্রাদ করেন শ্রাদ শেষে অবশ্যই পাঠ করেন কারণ প্রতি আচ্ছা বলুন তোমাদের যদি আলহামদুল আর আলহামদার কি বলেন বলেন ও আমাদের ইমাম আর কিছু জানে বলে কিনা শুধু পড়ে আর কিছু জানে না বলবে তো যখন শহরে ছিলেন লোকজন বললো আপনি এরকম করেন কেন তো তিনি বলেন তোমাদের যদি অসুবিধা হয় তোমাদের একজন ইমাবতী করতে পারে অসুবিধা নেই কিন্তু আর আমি যদি পড়াই যে আপনার পক্ষ থেকে নিযুক্ত আমির তো বারবার শুধু কুলোয়াল্লাহ হ্যাঁ আল্লাহ রসুন আসলেন তাদেরকে জিজ্ঞেস করলেন जी ओके জিজ্ঞাস করো সলু লি আই شی ইন কান ইয়াসু দালিক শেখে লুরুক জিজ্ঞাসো তখন তিনি বললেন الله وانا وانا احب وان اقراها অতএব انني هذه الصوره আমি এই الصوره কি ভালোবাসি এই সুরার মধ্যে রয়েছে আল্লাহ আমি ভালোবাসি বললেন আল্লাহ তাকে ভালোবাসেন যেভাবে আচ্ছা তাহলে আমরা গরিব যারা আমাদের গরিবদের জন্য সুসংবাদ এটা আর বিশেষ করে প্রতি রাত্রে পড়বেন কোনো আল্লাহ আহাত শুদ্ধ পড়েন শুদ্ধ পড়বেন অশুদ্ধ পড়বেন না আলহামদুল যেভাবে আপনার এখানে শিখেছেন ঠিক না ওরকম কোন আল্লাহ আর কোরআন করবেন এখানে আছে এদের পড়া শুদ্ধ তাই না বেশিরভাগ তো শুদ্ধ না বেশিরভাগ ক্রমান করতে জানেন না আমরা হয়তো শুরু করেছেন তাই শুধু আপনাদের কেন সারা দুনিয়া মুসলমানদেরকে আমি আহ্বান জানাচ্ছি আমরা আসি সবাই কোরআনের দিকে আসি কোরআনের দিকে রুজু করি কোরআন শিখি কোরআনের অর্থ শিখি শিখি কোরআনের অর্থ শিখার চেষ্টা করি বিশেষ করে সৌরতুল ফতিহাস কারণ এই সুরফা ছাড়া সবাকে তাই শুদ্ধ করার চেষ্টা করি আল্লাহ আমাদের সকলকে তো অভিজ্ঞান করি তাহলে দেখলেন এই সাহাবি এই সুরাই কে ভালোবাসেন কারণটা কি মানুষ সৃষ্টির ভালোবাসে আল্লাহ তার সৃষ্টিকে ভালোবাসেন কিন্তু উভয় ভালোবাসা সমান না আল্লাহ তার গুন সৃষ্টিকে ভালোবাসেন আর আমরা আমাদের এই জায়গায় ভালোবাসি না আল্লাহ বুঝতে পারছেন আল্লাহ আমাদের সবাই সবাইকে বোঝার তো অভিজ্ঞ যারা তাদেরকে আমি বলছি আল্লাহর দিকে রুজু করা উচিত করে হচ্ছেন আল হসমুর আরেকটা কি আলব এই জায়গায় এরপরে কি আল্লাহ আল্লাহ সব জায়গায় ঠিক আছে না আল্লাহকে নির্দিষ্ট করা যায় আর শুনেছেন কিনা শুনেননি বাংলাদেশ বললেন আল্লাহ সব জায়গায় গিয়ে রাজমা বেশ কয়েক বছর পূর্বে বাংলাদেশের কিছু মানুষ কথিত কিছু আল তার ফতোয়া ছাপিয়ে দিল বলছে এই লোকটি যেহেতু বলে আল্লাহ আর আদীমে আছেন আল্লাহ আর সে আছেন সর্ব জায়গায় বিরাজমান নন তাই সে হচ্ছে মূর্ত আর পিছনে নবাদ বলা যাই আপনি যদি বলেন আল্লাহ আছেন এখানে সাতটি জায়গায় বলেছেন বলেছেন একটি রহমান কোথায় আছেন আর সে আহ্বন করেছেন আল্লাহ তার মর্যাদা রয়েছে ওই তার মর্যাদাশীল গুণ অনুযায়ী আলমীর আর সে আছেন বলেন এটা হচ্ছে তাই আপনাদের সকলের যদি আমার কৃতদাসী ওকে আমি থাপুর মেরেছি ওকে আমি আজাদ করে দেব আকাশের উপরে আলাহ আকাশের উপরে যা আকাশের উপরে হচ্ছে আল্লাহর আর الله আপনি হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হচ্ছে পরীক্ষা নিয়েছেন কিভাবে কি বলে উত্তর দিন হ্যাঁ আল্লাহ আল্লাহ বলতে পারেন বলেন বাংলায় আল্লাহ কোথায় আসিস তো বলে কি আল্লাহ কোথায় আসেন এই প্রশ্নই করা যায় না তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞেস করি প্রশ্ন করেছেন আপনি সোজা হয় যান কারো সামনে ঝুঁকে যায় না কি বললেন আপনি কি ঢুকু করে যাচ্ছেন ভালো করে বুঝবে নাই আল্লাহ কোথায় আর এখানে কি বলেছেন দুল আফ এরপরে আল নজিদুল সিফত হতে পারে আর আল মজিদ মানে সম্মানিত ইজ্জতওয়ালা সমুন্নত সমুচ্চ সবার উপরে যিনি রয়েছেন তিনি হলেন আচ্ছা সম্পর্কে আলোচনা শুনেছেন বলেছেন সাত আকাশ কুরসির সামনে এমন যেমন বিশাল মাঠে একটা আংটির বৃত্ত বিশাল মাঠে মাঠের সামনে আংটির বৃত্তটা কত কত বড় হয় তার কোনো তুলনা চলেন ওই রকম আল্লাহর কুরসির সামনে সাত আকাশ ওই রকম এবারে আসেন আল্লাহরকম যেভাবে আগে আপনারা শুনেছেন আল্লাহর কুর্সির সামনে সাত আকাশ ঐরকম আল্লাহর সামনে আল্লাহর আপনি এখানে থেকে সূর্য কত বড় অনুমান করতে পারবেন হয়তো তারা বলছে এতক্ষণ বড় এতক্ষণ বড় হ্যাঁ সূর্য থেকে তো আরো কতক্ষণ বড় আছে বড় বড় গ্রহ কতটা যদি বুঝতে পারেন তাহলে আল্লাহর খুশি সম্পর্কে আপনার কি ধারণা হবে আল্লাহর আস সম্পর্কে আপনার কি ধারণা হবে আল্লাহ সম্পর্কে যদি আল্লাহ আকবর না বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবাব আল্লাহ আকবাব الله اكبر كبيره والحمد لله كثيرا وسبحان الله بكره واصيلا الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد আমরা তো কইব হই কিনা এই হচ্ছে তার মত আল্লাহ আল্লাহ তাই করতে পারে কারণ আল্লাহকে বাধ্য করার মতো কিছু নেই আপনি যাতে করতে পারবেন না হবে না অনেক সময় আছে আপনার মন জায়গা করতে একদম হান্ড্রেড পার্সেন্ট করবেন কিন্তু হঠাৎ করে মন পাচ্ছে গেছে কি না আপনি ঘুরতে গিয়ে চলে যাবেন কাজে না বের হয়ে গেলে ফিরে মন খাবো হঠাৎ করে মন এটা লাগছে আচ্ছা একটা জিনিস খাওয়া কিছুদিন দেখেন এটা খুব ভালো পান আরো কিছুদিন পর চেঞ্জ হয়ে যায় কিনা আমার আপনাদের হ্যাঁ তাহলে তিনি যা চান তাই করেন তিনি আচ্ছা এরপরে হাজি এখানে রবিলবাহিনীর দেখো এরা এত বড় শক্তিশালী ছিল এদের সত্য আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি অতএব হে মহাম তুমি যে বাণী নিয়ে এসলো তুমি নিয়ে এসলো ওইটা হচ্ছে বরহব দিন সত্য দিন এদিন প্রচারে তুমি যারা আছে পরবর্তীতে কি হয়েছে কোন ইজ্জত হয়েছে ওইসব করেছে পরে সবাই মক্কা বিজয়ের দিন সবাই দরে দরে ইস্তাব কবুল করলো সভান আল্লাহর ইসালাম আপন চাচা কত কষ্ট দিল আল্লাহ রসুন আবু জাহাদ হেদায় দিতে পারেননি আচ্ছা আবু এহাদ আপন চাচাকে হেদায় দিতে পারেন এটা তো স্পষ্ট আচ্ছা যে চাষাকে আজীবন সাহায্য করেছেন কাজ হচ্ছে পথ দেখানো আর হেদায় দিয়ে দেয় এর মালিক হলেন আল্লাহ সুফানা কিন্তু বুঝে আছে না মন রাখাতো মানে মন সোজা করে আসবেন দেখবেন ইশা আল্লাহ উপকৃত হবে এতক্ষণ আলোচনা করলেন আলোচনা শুনলেন কতটুকু ফেলা হয়েছে মন যদি হয় মন বেন সোজা হক জানার জন্য হক মানার জন্য উৎসাহিত রাখবেন দেখবেন আল্লাহ আপনাকে হক বোঝাতে অভিজ্ঞ দেবে হক মানার তো অভিজ্ঞ দেবে এছাড়া আল্লাহ ইন মাল উ শ্রী فإذا ইন্ন মাল ইজত যতটুকু আছে এজাবৎ যতটুকু আছে অন্য কোন সৃষ্টির ততটুকু নাই বলেন সর্বপ্রথম যার নাম লিখেছে ইজত সবার উপরে মাসা আল্লাহ মাসা আল্লাহ কোন সৃষ্টির জন্য হতে পারে না আলিমুল্লাহ ها عقيدة كنت قد تعليم الله عمد للشكر كتوفيق دين رحال لما يريد هل أتاك حديث الجنور فرعون وثمون فللذين كفروا في تكذير كافرنا وذلك عادية حجة بالتسبب استقراء وقرتيت حق بي وذلك يبتني كفرنا فاللذين كفروا في تكذير والله من ورائهم محيط الله يتحدث تكيث لك بحسنوك ورعاة هالعقيد والجنة إن بطس ربك يشديد কোরআন এ কোরআন হলো মহফুকে মাফ করুন আমাদের মা বাবাকে সমস্ত দুনিয়ার সাথে দুনিয়ার মুসলমানদেরকে মাফ করো আল্লাহ আমাদেরকে এলিম অর্জন করার এবং এলিম অনুযায়ী আমল করার তৌফিক দিন আমাদের আকিদা বিশ্বাস ঠিক করার তৌফিক দান করো আল্লাহ তুমি আমাদের দুনিয়াতে কল্যাণ দান করো আখারাতে কল্যাণ দান করো আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে নজার দো কবর আদাব থেকে নজার দাম জন্নাতুল ফিরদৌস বেশি দিন অন্তর্ভুক্ত মিননা ইন্না খান্তসমিয়র আলী মতব আলীনা ইন্না খান তবাবুর রাহিম اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين جزاكم الله خير